بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও মান احسن قولا ممن دعا الى الله وامر صالحا وقال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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদ লিল ফালাহ হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু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 ওমত রসুল ফকিম আবাদ ফিন খেলা কিতাব খেলা হদি মহমদিন সাহিম মহদসাত মহদসত বেদা বক্ বদা দৌল ফিন্নতরিম ও তুমে الله كان على كل شيء হসিবা সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের একজনের অপরজনের সাথে দেখা সাক্ষাতে কীরকমের অভিভাবক অভিবাদন হওয়া উচিত কেমন আমাদের সাক্ষাতের নিয়ম নীতিমালা হওয়া উচিত সে সম্পর্কে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমাদেরকে সবচেয়ে উত্তম পদ্ধতি দিন ইসলামে দান করেছেন তা হচ্ছে সাক্ষাতে সালাম এবং সালামের সাথে মুসাফাহা আর তার সাথে যদি দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয় সফর থেকে কেউ এসে থাকে এই রকম সময় মা আনাকা ইত্যাদি পাক শিখিয়েছেন সালাম অত্যন্ত ব্যাপক শব্দ যাতে সার্বিক কল্যাণ কামনা করে থাকে একজন মানুষ আরেকজনের জন্য সাল্লাতে সালাম নাজরুলপেন এই মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের উপর যার মাধ্যমে দিনের সমস্ত কিছু আকিদা এবাদত বন্দি আখলাক আচরণ একজনের একজনের সাথে সাক্ষাৎের নিয়ম নীতিমালা আদব কায়দা সব কিছু রসুল্লাহ সাল্লা ইসলামের মাধ্যমে গ্রহণ করতে হবে আজকে এই সময় সাধারণত আমরা বল মারাম থেকে বিষয়ভিত্তিক যে হাদিসগুলি ধারাবাহিক से आलोचना करपुरू करपूर्ण सबग हदीिस आयात पेश करारे सबगुली हदीस पेश करब हादी तय आलोचना और ये आलोचनार्जन दीर्घ दिन धरी अनेक भाई देश विदेश বলেছে নির্দেশ করেছে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি হয়তো এই বিষয়টি যদিও শূন্যতের বিষয় বড়ো কোনো ফরজ আকিদার বিষয় এরকম কোন বিষয় নয় কিন্তু এই বিষয়টিকে নিয়ে এক শ্রেণী বিদাতপন্থীরা চরম বাড়াবাড়ি করেছে আর মানুষকে বিভ্রান্ত করেছে যার ফলে এই বিষয়ের ওপর আলোকপাত করা অত্যন্ত জরুরি আর তা হচ্ছে ডান হাতে মুসাফা বা এক হাতে মুসাফা মুসাফা করা সালামের পরে ডান হাতে হবে আর সেটা এক হাতে হবে দুই হাতে নয় প্রত্যেকের এক এক হাত হবে অর্থাৎ একজন মানুষ আর একজনের সাথে মোলাকাত করলে সাক্ষাৎ করলে এক এক দুই হাত হবে দুই দুই চার হাত নয় এইভাবে মুসাফা হবে এটা হচ্ছে শরীয়তি মুসাফাহা যার দলিল আমি ইনশা আল্লাহ আপনাদের সামনে বিষের কাছাকাছি পেশ করব আল্লাহ খাতর আলমিন সালাম সম্পর্কে সুরান ছিয়াশি টের সাদ করছেন সালাম। আর তসিরে এটাও তাতে সামিল রয়েছে যে কেউ যদি আপনাকে কোনো উপকন পেশ করে হারিয়া তোহফা পেশ করে সেটাও তাতে সামিল ওয়াইজা হইয়া ই তুম্বে তাহয়া যখন তোমাদেরকে सालाम पेश अथवा गिफ्ट देसान उत्तम सालाम तुम पेश करो तरकन तुम्हें पेश करो आ रुदूह अथबा तलामे तुम फिरिए दो कमे तार्मान करो तरह चाहते कम करियो ना এ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ ইন্দ আল্লাহ খান আল্লাহন হাসিবিসে আল্লাহ পাক রব্বর প্রত্যেক বস্তুর হিসাব গ্রহণকারী এই ছিল আয়াত সালাম সম্পর্কে বলা যেতে পারে আর তারপরে সালাম সম্পর্কে বখারি মুসলিমের হাদিস সালামের ইতিহাস খুব প্রাচীন ইতিহাস যেই দিন থেকে পৃথিবীতে প্রথম মানুষ এসেছেন আদম আলী সালাম সৃষ্টি করেছেন আল্লাহাকব সেই দিন থেকে সালাম শিখিয়েছেন সালামের ইতিহাসে এই চোদ্দশো বছরের ইতিহাস নয় যেমন আবু আল্লাহ থেকে আল্লাহ আদাম আলী সালাতাম যখন আল্লাহাক আদম আলি সাল্লা সালামকে সৃষ্টি করলেন কালা ইজহাদ যখন তার মধ্যে আত্মা দেওয়া হইল উঠে বসলেন আলহামদুলিল্লাহ আর তারপরে তাকে বলা হইল ইজাহ যাও ফাসাল্লাম আল্লাহা না যাও ওই যে মালাইকা ফেরিস্তাদের একটি দল বসে রয়েছে সেই দলের কাছে যাও এবং তাদেরকে সালাম করো ফাসালিম সালাম করো এইসব মালায়িকা ফেরিস্তাদেরকে ফাস্তা মে মা ইউহনাকা এবং তাদেরকে সালাম করার পরে তুমি মনোযোগ দিয়ে শোনো যে তোমার সালামের উত্তরে কি তাহিয়া পেশ করছে সালামের উত্তর কিভাবে দিচ্ছে ফেরিস্তারা তুমি মে মনোযোগ দিয়ে শোনো ভালো করে শুনিও যে জবাবটা কি তোমার অভিবাদন তোমার কারো সাথে সালাম দার নিয়ম পদ্ধতিয়া তুরিয়াতে এবং তোমার বংশধর যত তোমার সন্তানরা কেমন পর্যন্ত আসবে তাদের সালামের বাক্য বলে আসসালাম আলাইকুম আপনাদের প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক সার্বিক শান্তি বর্ষিত হোক চিন্তা করেছে আসসালাম যেমন আলহামদুলিল্লাহ মানে যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা কার। আল মানে সমস্ত আল ইস্তিক আরবি গ্রামার রয়েছে অর্থাৎ সমস্তকে কেউ বোঝায় না হলে শুধু যদি হামদুল্লাহ বলা হইতো তাহলে আল্লাহ প্রশংসা সমস্ত বোঝা যেত না তোমাদের প্রতি সমস্ত রকমের যাবীয় যাবতীয় প্রকারের যে যতগুলি শান্তির দিক হতে পারে সব দিক থেকে শান্তি বর্ষিত হোক এর চাইতে সৌন্দর্য আর কি হতে পারে দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি মানসিক শান্তি শারীরিক শান্তি পারিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি সমস্ত রকম শান্তি আর্থিক শান্তি সমস্ত শান্তি স্বামী এর চাইতে ভালো দোয়া হতে পারে না এর চাইতে ভালো তাহিয়া অভিবাদন আর সম্বর্ধনা হইতে পারে না আর মানুষের তৈরি করা আপনি চিন্তা করুন আলাম আলী ইসলামের যদি সালাম হয় তো মাঝখানে খ্রিস্টান অথবা অন্যান্য মুসলিমরা কেউ বলবে শুভ সকাল শুভ সন্ধ্যা আর কেউ বলবে গুড মর্নিং গুড ইভিনিং এগুলি মানুষের তৈরি করা নাই তারপর এখানে আর একটি গেল যখন মুসা আলি সালাম খাজের তলাশে গেলেন আর গিয়ে পৌঁছিল খাজের কাছে চাদর আবৃত বললেন আসসালাম আলাইকুম কে বলেছিলেন ছিল না মুসা আলাইসালামের ছিল মুসা আলাইসালামের সালাম শোনার পরে জেগে উঠছে আর হাদিস। ও আন্না সালাম। আর এই ভূমিতে সালাম থেকে আসলো সালাম থেকে আসলো কোথা থেকে আল্লাহ পাঠালেন তার মানে আল্লাহ পাকেন নাজিল কি তো দিন ছাড়া এই সালামের শিক্ষা কোথাও থাকতে পারেন না আর এই দেশে যারা বসবাস করে তার আল্লাহ প্রদত্ত বিধান কোথাও জীবনযাপন করে না খেয়াল খুশি জীবন যাপন করে আদাম আল ইসলামের কথা বললাম তারপর মুসার খাজির আলি হেমাদ সালামের কথা বললাম তাহলে বোঝা গেলো যে প্রত্যেক যুগে মুসলিম হোক আর অমুসলিম হোক ইহুদি হোক আর খ্রিস্টান হোক সকলের তাহা আর সাক্ষাতের সময় যে নিধিমালা সেটা হচ্ছে সালাম পেশ করা সার্বিক কল্যাণ কামনা করা আদাম আলী সাল্লাম বললেন আসসালামের ফাঁকালু বললেন জলেন আসসালাম আলীকে ওরাহমতুল্লাহ হে আদাম আপনার প্রতিও সার্বিক শান্তি বর্ষিত হোক সালাম হোক ওরহমতুল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হোক ফজাদু হোক ওরহমতুল্লাহ বলছেন যে ফেরেস তারা জবাবে কি করল অতিরিক্ত বলল কি বললো তোমাদেরকে তাহিয়া পেশ করা হবে সালাম পেশ করা হবে তখন ওর ভালো দাও ওর ভালো দেবেন আর যদি খুব ব্যস্ত সময় নেই কোথায় বলার সময় নেই আরে সালাম সময় নেই আউরু কম পোকের সালামের জবাব যতটা সে দিয়েছে ততটা দাও অথবা সে ফুল দিয়ে দিয়েছে আসসালাম আপনি ওর কি বেশি বাড়াবেন একসাথীদের মতো নিজের মন গড়া শব্দ বাড়ায় হ্যাঁ মন গড়া শব্দ বাক্য বাড়ানো আপনিও ততটাই দিলেন মুখুন আলাই সালামের আলোচনা আজকে না সালাম ওয়াজিব সালামের জবাব দেওয়া অজিব সালাম দেওয়া সন্নতি সব মাসাইল আজকে আলোচনা করব না সালামের পরে যেটা সালামের পূর্ণতা আমাদের দেশের মানুষকে কি বলে মুসাফা কি বলে মুসাফা মুসাফাহা পরে আর তারপর গোলতা আছে সাফাহা ইহো মানে হাতের তলার সাথে ডান হাতের তলা মিলানো ভিতর ভাগটা মিলানো এইটা হচ্ছে শাব্দি করতুক এটাই হচ্ছে আবিধানি করথুক আর এটাই হচ্ছে শরীয় মুসাফাহা যার প্রমাণ আজকে আমি অনেকগুলি হাদিস দ্বারা করব আর তারপরে যারা বিভ্রান্তি স্বীকার হয়েছে বিভ্রান্ত আর যাতে করে বিভ্রান্ত না আর মুসলিম মুসলিম ভাই বোনপরে আমাদের মাঝে যদি দিমত হয় দিমত হয় একজন আলেমের আর একজন আলমের সাথে একজন স্কলার আরেকজন স্কলার সাথে এক ভাইয়ের আর এক ভাইয়ের সাথে এক মুসলিম আর এক মুসলিমের সাথে সমাধান কি সমাধান হচ্ছে ওহির দিকে ফিরে যেতে হবে আর ওহি হচ্ছে যদি মত বিরোধ হয় তানাজ ঝগড়া হয় যে কোনো বিষয় হোক দুনিয়ার জমি জায়গা ধন সম্পদ থাকা নিয়ে হোক আর সালা মুসাফার ব্যাপার মোসাফা এক হাতে না দুই হাতে এক এক দুই হাত না দুই দুই চার হাত যদি আল্লাহর প্রতি ইমান থাকে আর পরকালে বিশ্বাস থাকে ইমান থাকে তাহলে আল্লাহর প্রতি ইমানের দাবি আর আখেরতের প্রতি ইমানের দাবি হচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান ঝগড়ার মীমাংসা আর সহি জানবো ওহি থেকে আল্লাহ থেকে আর একটি সম্পর্কে ক্ষুদ্র দেশ যে কোনো বিষয় সম্পর্কে অমাক তালা তুম যতই তোমাদের মত হোক না কেন যা কিছু হোক না কেন ফাহুক আল্লাহ তার ফেসালা বিচার কে করবেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ থেকে হাবিস মকবুল যেগুলি গ্রহণযোগ্য আল্লাহাদ করে নিজের কসম করে বলছি লাই মেনুন কোনো হাকে মু যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারপতি না মেনে নেবে তোমার কাছ থেকে মীমাংসা না নেবে তোমাকে হাকিম না মেনে নেবে ফিমা সাজারা বেই না যা তাদের মাঝে মতবিরোধ ঘটেছে সব বিষয়ে সাজারা বেই মানে ইফা যা ইলাফা হয়েছে তারপরে শুধু মেনে নিলেন কিন্তু মনে সংকোচ থেকে গেল সংকীর্ণতা থেকে গেল তাও চলবে না কোন রকমের সংকীর্ণতা বোধ না করে আরো শর্ত মিম্মা কাজাই তোমার বিচার ফাইসালাই তোমার মীমাংসাই ওয়াইউসালেমু তাসলিম আরো শর্ত যে যাতে করে সির নত করে মেনে নেয় মমিন হওয়া যাবে আল্লাহাক জানা বোঝার তফিক দান করে আসুন এখন এক এক করে মোসাফার হাদিস পেশ করি প্রথম সেই বোখারি থেকে শুরু করি সেই বোখারি আবদুল্লাবিন আব্বাস আল্লাহ তহমা থেকে বর্ণিত তিনি বলছেন যখন শেষ সময় অসুস্থ ছিলেন ইন্তকালের পূর্ব সময়গুলিতে যে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন ওই সময় আলী রাজিয়া আল্লাহ নবী সাল্লামের কক্ষ থেকে বেরোলেন তা আবু হাসান আবু হাসান কাকে বলায় হাসানের বাপ হাসানের বাপ কোন সকাল কেমন হয়েছে কেমন আছেন আসবাহ মানে কেমন আছেন আর কেমন সকাল হয়েছে অনেকটা সুস্থ আব্বাস তখন আব্বাস রাজি আল্লাহ কি করলেন আলী রাজি আল্লাহ ধরলেন হাতে হাত রাখলেন আজ হাত ধারণ করলেন এক বচন সবগুলি এক বচন ছাড়া বচন কোথাও পাবেন না যদি বেয়াদি বলবেন না বেয়াদি দুই হাত ধরলেন ঠিক কিনা হ্যাঁ দুই হাত ধরলেন দুই হাতে হাত লাগল। তো এই আজ বেয়াদ আব্বাস হাদিস নম্বর পাঁচ আপনি কেমন আছেন আপনার সকাল কেমন হয়েছে কাউকে জিজ্ঞাসা করছেন আজকের দিনটা কেমন আপনার আজকের সকাল কেমন আপনার আজকে সন্ধ্যা কেমন আপনার এটা জিজ্ঞাসা এভাবে করা যেতে পারে কিনা এটা প্রমাণ করার জন্য এই হাদিস বাক্যটা এসছে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ এই হাদিসের ভাষ্য বলছেন সবচেয়ে সুন্দর ভাষ্য বাড়ি যার একটি কিতাব সংকলন হচ্ছে বোলগুল মারাম যে হাদিস আমরা এই সময় পড়া এখানে তিনি নকল করছেন মোহাল্ল থেকে মোহাল্লাভ কালাল মোহাল্ল একজন আলেম একজন মহাদিস বলছেন আলী রাজি আল্লাহর হাত ধারণ করলেন হাতটাকে ধরলেন এতে মুসাফার বৈধতা রয়েছে তার মানে এই হাত ধরা কিসের ছিল মুসাফার হাত আর তাতে তার হাত ধরে একটা হাতে হাত রাখলেন এই হাদিস প্রমাণ করে যেমন ইবনে হাজার রহমতুল্লাহ আলী মোহাল্লাভ থেকে নকল করলেন দ্বিতীয় নম্বর হাদিস সেটা শহীব খারি আবদুল্লাহ বিন হাসান রাখ বন্দিত তিনি বলছেন কোন না মান নবী আমরা নবী সাহেব সাথে ছিলাম অধ্যায় হাদিস অধ্যায় পাঁচ হাজার সাতশো তেরানব্বই পাঁচ হাজার সাতশো তেরানব্বই এই হাদিস প্রমাণ করে বিয়ে এক বচন রসুল্লা সাহা এক হাতে হাত দিয়েছিলেন আবুদ ইবিনা ওসালিফিল মসজিদ আমি মসজিদের সলা আদায় করছিলাম রসুল উল্লাস আমাকে ডাকলেন ফালাম অজিবুহ কিন্তু আমি ডাকে সাড়া দিলাম না নামাজ পড়ছিলাম ফকুতার আল্লাহ আমি বললাম এমনি কোন তু ও আমি নামাজ পড়ছিলাম না আমি নামাজ পড়ছিলাম অথবা সুন্নত নামাজনত নামাজে নবী কেবিসাম যদি ডাক দেন তাহলে সুরীয়তির বিধান হচ্ছে যে নামাজ সন্নত নফল নামাজ ছেড়ে চলে আসতে হবে একমাত্র নামাজ ছাড়া নামাজ ছাড়া অন্য কোন নামাজে তাহলে রাসুল্লাহামের ডাকে সাড়া দেওয়া ফরোজ কারণ নবী সাল্লা সাল্লামের ডাকে সাড়া দেওয়া ফরোজ আর নামাজ এই সাহেব বললেন যে আমি তো নামাজ পড়ছিলাম তখন নবী আলম এক তুমি আল্লাহির আয়াত জানো না ইস্তাজিবুল্লাহ আল্লাহ ডাকে রসুলের ডাকে সারা দাও তো রসুল ডাকলে সাড়া দাও আল্লাহ করেন করে যা ডাকুম যখন ডাকবেন আল্লাহ দিনের দিকে ডাকছেন আল্লাহের ডাক ও বুঝবে না ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকে ডাক কোরআন কে কোরআনের আয়াত আর রসুলের ডাক রসুল্লাহ সাল্লা সাল্লামের কোন আদেশ নিষেধ হোক অথবা রসুল্লাহ ডাকুক তিনি ডাক দিলে কি করতে হবে তোমাদেরকে ডাকে সাড়া দিতে হবে আল্লাহ বলছে ইসলামের প্রাণ দান করবেন রসুল সাল্লা সাল্লাম ইসলামের প্রাণ দান করেন সুতরাং তিনি ডাক দিলে ডাকে সাড়া দিবে আর ইসলামের আপনার ইমানি প্রাণ হচ্ছে আপনার সহি আকিদে সহিবাদত আর রসুর সাল্লা সাল্লাম সাহী আকিরা সাহি এ শেখানোর জন্য এসেছেন যখন ডাক দিয়েছেন যে কোন সময়ে ডাকে সাড়া দিতে হবে আমাকে বললেন সবচেয়ে মহান সুরা তোমাকে শিখিয়ে দেব কাবুলান মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই কথা বললেন সোম্মা আখাজা বিয়াদি বলছেন তারপর আখাজা বিয়াদি আমার হাত ধরলেন এই হাতে এক মুসাফা এক হাতে হাত রেখেছেন ফেলাম্মা আয়াখর যখন বেরোতে চালেন কুলত লাহু তখন আমি বললাম আলম তাকুল আপনি যে বললেন সবচেয়ে মহান সুরা বড় সুরা শিখাবো আকবর বলেনি আজম আকবর মানে আয়াতের দিক দিয়ে বড় সুরা বা কারা হ্যাঁ কিন্তু মর্যাদার দিক থেকে মহত্ত ফজিলতের দিক থেকে মহান আজম হ্যাঁ সবচেয়ে মহান সুরাফা হেয়াসব মাসানি সেটা সাতটি আজ বিশিষ্ট আল মাসানি যেটা বারবার ফিরিয়ে আবৃত্তি করা হয় মানে প্রত্যেক রাখাতে প্রত্যেক নামাজে পাঠ করা হয় সেজন্য তাকে মাসানি বলা হয় আর এই সুরা হচ্ছে আমাকে প্রদান করা হয় হাদিস নম্বর হচ্ছে চার হাজার একশো চোদ্দ এই হাদিসও এক বচন হাতের মুসাফার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আর শোনেন হাদিস এখন এমন বখারীর আরেকটি কিতাব থেকে আল আদাবুল মুফরত আমার ওস্তাদ সাহাবি নাম খাদিন যখন সকাল হতো সকাল হইলে কি করতেন ইদাহানা ইয়াদাহু বেদহ নিন তার হাত বেদনে তিবিন তার হাত প্রতিদিন সকালে সুগন্ধির তেল ব্যবহার করতেন হাতে তার করতেন কি করতেন করতেন তাহলে সুগন্ধি বিশিষ্ট তেল ব্যবহার করতেন অর্থাৎ আতর সে মেঘন আবির আতরের হোক অথবা আগর কাঠের উদের হোক যেমন ব্যবহার করে এই দিয়ে প্রতিদিন হাতটা কেউ সুগন্ধিময় করতেন কেন মুসলিম ভাইদের সাথে মুসাফার জন্য যে এক হাতে মুসাফা করতে হবে এটা তো ময়লা আবর্জনা সাফ করার জন্য ওই হাতটাই আতর সুগন্ধি হাদিস আল্লাফরাদ প্রথম খন্ড তিনশো থেকে বর্ণিত মা আপনি কি রসুল্লাহামের হাত হাতকে আপনার হাত দ্বারা স্পর্শ করেননি কালা নাম হ্যাঁ অবশ্য অনেক সময় হাতে রেখেছে হাতে হাত লাগিয়ে ধন্য হয়েছে সেই হাতটা একটু দেন আমি একটু চুমা দেব ছাত্র বলছেন হোক দুই হাতের কথা বলা হয়েছে এক হাদিস কি আছে আপনার মুসাফা আহমদের হাদিস নম্বর এগারো হাজার ছশো একান্ন আর মুসনাদ আহমদের তৃতীয় খন্ড একশো এগারো পিস নম্বর দলিল আনাস্থ বর্ণিত অধিকাংশ মুসাফার হাদিস আনাস্থ বর্ণিত কারণ বলছেন আমি কোন মোটা রেশম অথবা সাধারণ চিকন রেশম চিকন রেশম অথবা সাধারণ আমি স্পর্শ করিনি যা রসুলের মোবারক হাত কাফ মানে রসুল মোবারক এইরকম কোন রেশম আমি স্পর্শ করিনি এত নরম হাত ছিল কার রসুল্লাহ বললেন শব্দটি এখানে রয়েছে ভালো করে লক্ষ্য করবেন যে কাফ বলেছেন আর কাফ বলা হাতের তলাকে বলেন যে রসুলের দুই হাত কাফ বলেছেন তার মানে হাত রেখে মুসাফা করতেন সাম তো রায় হাত আনকাতের রসুল আর কোন সুগন্ধি রসুল উল্লাহ সাল্লামের শরীরের সুগন্ধির চাইতে সুগ অধিক সুগন্ধ আমি কোনোদিন আর বছর একটা পরামর্শে বিনা নিতে কেন করলে কে বলল তোমার করতে এটা হ্যাঁ আজকাল টিবয় আছে আপনি চা চাননি আর নিজের ইচ্ছে হয়তো চা লাগবে এনে রেখে দেয় বলো তোমাকে চানতে হারি ভালো করে চা কি চান এরকম হয়তো এক সেটা কি করতে বললো না জীবনই কাজ করেন স্ত্রী নিজের ইচ্ছাটা যদি কি ধর অথচ আমরা যেন নাস্তা পেশ করতে এসছি এই হচ্ছে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র করতে বলেছে না লেট করে দিয়েছি বিলম্ব করেছি করিনি আল্লা ফা কাজা কেন এই কাজটা করো নাই কখনো এই কথা বলেননি শোকজ করো বলো কেন করি কখনো এই হাদিস থেকে প্রমাণ হল যে মুসাফা হাতের এক মুসলিম ভাইয়ের তলা মিলবে এটা হচ্ছে মুসাফা সাত নম্বর দলিল শুনেন ইমরান বিন হোসেন রাজি আল্লাহ তিনি বলছেন মা মাসে আমার ডান হাত দিয়ে কখনো লজ্জা ইস্তার স্পর্শ করিনি হাতে হাত রেখে আমি শপথ করেছি তার মানে মুসাফা শপথ দুই হাতে নাই হ্যাঁ দুই দুই চার হাতে নাই এক এক দুই হাতে এই বলছে ডান আর ডান হচ্ছে কোন হাতে এত আদব এত হেতেরাম এত শ্রদ্ধা এত সম্মা রসুল্লাহ সাল্লা সালামে তাদের অন্তরের ছিল আসল যে বিষয়টি প্রমাণ করতে চাইছি এহাদিস থেকে সেটা হচ্ছে যে হাতে মুসাফা এক হাতে মুসাফা বাম হাত লাগি মোসাফা নয় আমি কোনো মানুষকে দেখিনি যে রসুলের সাথে দেখতে শুনতে চলা ফিরাই এত সাদৃশ্যতা রাখেন এইরকম কোনো মানুষ দেখেনি ফাতেমার চাইতে কার্লাহ আল্লাহ তার মুখমন্ডলকে সম্মানিত করেন কেন ফাতে বিবাহের পরে আলীর বাড়ি থেকে সে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে যেতেন ফা খাজা বেয়াদিহা আর তার হাতে হাত রাখতেন হাদিস ভালো করে দেখেন বেয়া দুই হাত ধরতেন না কি করতেন বেয়া তার হাত ধরতেন হাতে হাত রাখতেন মুসাফা করতেন কব্বালা এবং চুমা দিতেন হাতে চুমা দিতেন মেয়ের তাহলে মেয়ের হাতে পারেন মেয়ের কপালে কারণ এতে ফেতনার আশঙ্কা রয়েছে শৈতেন বিভ্রান্ত করতে পারে আপনার চরিত্র নষ্ট করতে পারে ধীরে ধীরে সাবালিকা মেয়েদের আপনার মেয়ে যদি নাবালিকা হয় ছোট দু বছর চার বছরের মেয়ে তাহলে আদর করতে মুখমন্ডলে চুমা দেন অসুবিধা खा, भलो अभ्यस रहे हाथ दें पाए नीन विदात आल्लाकेला जखी सन्नत केड़े देवत दखल कर দুপুর বলছিলাম যে হক যখন ময়দানে নেই তখন বাতিল দখল করে নিয়েছে সুন্নত নাই তখন বিদাতে দখল করেছে অবস্থা হাতে হাত রাখতেন হাত ধরতেন ওয়া কবা দিতি মজলিস নিজের জায়গায় বসিয়ে দিতেন মুসাফা করে তারপর বসাই দিতেন ও কানাইজা দেখালা আলিহার যখন রসুরতে হাত ধরতেন বিয়েদি লক্ষণী এক বচন বলা হয়েছে দুই হাত ধরে চার হাতে মুসাফা আমাদের দেশীয় মুকালের অন্ধ অনসারীদের মতো না ওইরকম মুসাফা না বিয়ে এক হাত ধরতেন আর বিছানায় আছেন বিছানায় বসিয়ে দিতেন যেখানে বসে আছেন সেখানে ফামা রাজি আল্লাহ বসিয়ে দিতেন সোনান আবু দাওদ হাদিস আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে চার হাদিস হচ্ছে চল্লিশ হাদিস হচ্ছে বলেছে নয় নম্বর দলিল ইসলামী নীতিমালা এইরকম যে তার সামনে ঝুঁকবে যেমন হিন্দুদের প্রণাম করবে আদাব রকম করবে আয়ানহানি লাহু ইয়ানুকু করা রুকু করবে ঝুকবে আমার সামনে অথবা আমার চেয়ে কেউ বড় অথবা ছোট কারোর সামনে ঝুঁকবেন বাপের সামনে শ্বশুর সামনে সালাম আলাইকুম না কখনো ঝুঁকবেন এটা রুকু নিষেধ লাগবে না কাল আফা মহুয়াবল তাহলে কি তাকে জড়িয়ে ধরবে দেখা শেখা যাই করে জড়িয়ে ধরলো আর তারপরে চম দিল যেমন পশ্চিমারা হ্যাঁ ছেলে মেয়ে যুবক যুবতী হ্যাঁ দেখা যায় না আর এয়ারপোর্টে কোথায় দেখলাম হ্যাঁ দিল্লি এয়ারপোর্টে দেখলাম তবু এয়ারপোর্টে বিভিন্ন এয়ারপোর্টে দেখলাম এক ছেলে এক মেয়ে একজন এক জায়গা থেকে খেয়েও না আর আসার পর একটু কোথাও পরিচয় আছে এমন করে জড়িয়ে দিলো সুমান অশ্লীলতা বাজারে মার্কেটে সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে আল্লাহ না এটা চলবে না কালা ফাইয়া খোঁজ বেয়াদি সাফল তাহলে কি তার হাত ধরবে হাতে হাত রাখবে আর তার সাথে মুসাফা করবে দেখেন হাদিসের শব্দ হাদিস কি আছে যতগুলি হাদিস নয় নম্বর দলিল পেশ করছি ফাইয়া খোঁজ এক বচন। তার হাতে হাত রাখবে এক হাতে হাত রাখবে মুসাফা করবে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করি হ্যাঁ দুই হাজার ছয়শ বা হাদিস হচ্ছে হাসান আলবানি রহমতুল্লাহ হাসান বলেছেন এবং তিরমিজিও হাসান বলেছেন সোনান ইবেন মাজা এই মাজার টিকা हानाफी आलेम सिन्दिर लिखा से टीका हानाफी पेश करा भावे धारणा साधारण मानस गुमराहा करते मोल्ला जो अंतर्मा कारण ठीक रखारा मुसाफाई मजहब এইরকম ধোকাবাজি যাতে না করতে পারে সেজন্য আমি বক্তব্য তিনি বলছেন এটা সাফহাতুন শব্দ থেকে বা মোফা আলাত যাতে মোশারাকা পাওয়া যায় মানে শিয়ার হওয়া পাওয়া যায় শরিক হওয়া পাওয়া যায় সাফাত আর আপনার একটা হাতের তলা হাতের তলার সাথে জি এই কথা বলছেন সিন্ধি একজন হানাফি মহাদ্দেশ অল আর উদ্দেশ্য হচ্ছে আল যে মোসাফা কেমন করে হবে বলছে আল এফদা বেসাফরাতিল হাতের ভিতর ভাগের সাথে ভিতর ভাগ কি করবে মিলবে মিলিত হবে। আমার হাতের ভিতর ভাগের সাথে আপনার হাতের ভিতর ভাগ ডান হাতের ভিতর ভাগ মিলবে এর নাম হচ্ছে মোসাফা একথা ইবনে মাজার টিকা হাসিয়াতে বলছেন সিন্দি রহমতুল্লাহ আলী দশ নম্বর দলিল শোনেন আব্দুল আলী মসুক রাজি আল্লাহ থেকে নতুন বর্ণিত সম্পূর্ণতা হচ্ছে হাত ধারণ করা মানে হাতে হাত রাখা এখানে এক বচন রয়েছে না দুই বচন রয়েছে আলিয় এক বছর না हाथे हाथ रखा अपन डान हाथ जन डान राष्ट्र सालाम्पूर्णता नबी सल्लाम प्रमाणित नई क्योंकि अब्दुल्ला सही मौकूफ हन बक्त्य हिसी की सालाम्पूर्णता हम हाथ रखा এক হাত আর এক হাতে রাখবেন আর একজনের হাতে রাখবেন এটুকু কোনো মানুষকে কখনো দেখিনি যে রসুলের কানে কানে কথা বলতে চাই রসুলের সাথে কানে কানে পার্সোনাল কথা বলতে চাই হয়তো তার বিশেষ কথা আছে খাস কথা আছে সবাইকে শোনাতে চায় কানে কানে কথা বলতে চাইছে হয়তো তখন রসুল যতক্ষণ পর্যন্ত ওই লোক কথা বলছে কানটা ওইভাবে লাগিয়ে আছে না মুখের কাছে এমন নয় যে তাড়াহাড়া করে টেনে নিচ্ছেন যেমন আমরা অনেকই করি যে কেউ জিজ্ঞাসা করছে আর আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় হাঁটছি আর বলছি হাঁটছি আর বলছে হাঁটতে হাতে যতটা শুনলো শুনলো থামলাম না বা কানটা টেনে নিতেন না যতক্ষণ বলে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনছেন এতে হয় কি যে আপনার সাথে কথা বলছে তারও ভালো একটা প্রভাব পড়ে ওর উপর একটা ভালো ছাপ পড়ে আপনার ইম্প্রেস এতে আপনার দিকে সে আগ্রহী হবে আপনার সম্পর্কে তার ইতিবাচক একটা ধারণা হবে আপনাকে অন্ত থেকে ভালোবাসতে লাগবে আপনার কথা সাদরে গ্রহণ করবে যে আমার মতো একটা আর তার কথা এত একজন শিক্ষিত একজন ভালো আলেম তারপর মনোযোগ দিয়ে শুনছে আমার দিকে দেখছে আমার কথাতে সে যেন আহ মানে তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে হ্যাঁ শুনছে এমন নয় যে নিজের কাজে ব্যস্ত আর শুনছে ওই নয় এটা ভালো প্রভাব রয়েছে মানুষের সাথে যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় ওর একটা ভালো একটা প্রভাব রয়েছে মানুষের উপর আর মনোযোগ দিয়ে শোনা কারো কথা বলছেন কোনো মানুষকে দেখিনি যে রসুল হাত ধারণ করেছেন হাতে দিয়ে মুসাফা করেছেন মুসাফা করলে মুসাফা করার পরে চট করে রসুল্লাহ টেনে নিচ্ছেন এটা করেননি কখনো টানেননি আর কিছু তো মসাফা এত কীরপন রে কিরপন ওরা টাকা কি দিবে দিনের রাস্তায় মসাফা করে তিনটা চার টাকা করে সালাম আলাইকুম খুব খারাপ লাগে এটা সালাম করবে এতটুকু এটুকু দিয়ে এরকম বুড়োটা দেখ কাছাকাছি আলোচনা বাকি আছে আগামী সপ্তাহে আল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন সেই সালামত রাখেন সুস্থ রাখেন আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন ভাইদেরকে জানিয়ে দেবেন আহ বাকি দলিল পেশ করবো যে অনিষ্ঠার মতো দলিল षण और, और तर दलिल नहीं सब विषय हादी सम्पर्नाफी महदेशल्लाप्ते आलोचना खूब लम्बा जो एत गुल দশটা কাছিয়ে যাবে আমি অন্য অন্য ভাইয়ের আসে উপকৃত হয় আর এটা ওই রাত্রে জুমার দিনে ইনশাআল্লাহ সম্পন্ন করবো আলাহ আলী জুমে মুসাফার পরে কোলাকালি করা যাবে আমাদের ভাই জিজ্ঞেস মুসাফার পরে কলাকালি যদি দীর্ঘদিন দিন সাক্ষাৎ হয় সফর থেকে এসছেন এই সময়গুলিতে করা যাবে কিন্তু মুসাফার পরে কোলাকলি রাত দিন প্রতিদিন দেখা হচ্ছে আর কোলাকলি হ্যাঁ সব ঠিক নয় এটা আর ওরা যদি করে ওদের ট্রেডিশন এটা ওদের এটা প্রথা এটা শরীয়ত নয় সন্নত নয় এটা আর তারপরে সফর থেকে আসলে নবী সাল্লা মহানাকা করতেন মানে কোলাকলি করতেন মহানাকা মানে অনকে অনক গর্দনে গর্দন মেলানো এটা করতেন আর এই ঘন ঘন নয় আমাদের দেশে এই মরমে বিদাত রয়েছে মানা সফর থেকে আসলে করে না কিন্তু ঈদের দিন করে ঈদ উল ফরি ঈদ উল একটি বিদাত আর এইরকম মুসাফা করু কান্না করু সালাম ফিরার পরে মুসল্লির ডানে একজন বামে একজন নাই দুইজন যতদূর হাত যায় সালাম আলাইকুম সালাম আলাইকুম মুসাফা আরে একসাথে নামাজ পড়লেন তার আগে দেখা সাক্ষাত হয়েছে আবার সালাম ফিরার সালামালিকুম সালামালিকুম মুসাফা এইটা হচ্ছে মোসাফার আর একটি বিদাত এইরকম অনেকগুলি বিদাত মুসাফার ক্ষেত্রে রয়েছে আহ জি হ্যাঁ মুসাফার ক্ষেত্রে যেসব বিধাত রয়েছে তার একটি বিদাত হচ্ছে মুসাফা ঝুকে করা যে সম্পর্কে আলোচনা হয়েছে ঝুঁকা জাইজ নাই আল্লাহ সাহনের সামনে কারণ এটা করলে যথেষ্ট দিই তবে কেউ যদি দেখি যে করতে চাইছে তো আমি না করিনা কারণ এটাও অভিবাদনের অন্তর্ভুক্ত আর ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন তার চাইতে ভালো দাও তো ও যখন দিতে চাইছে দুইবার তো আপনি তিনবার দিতে চান অসুবিধে কি আছে আর বেজোড়েও ঠিক না পেটে পেট মিলা এই দিয়ে মুখটা অনেক দূরেই থাকে কেউ কারোর গন্ধে আসবে না কিন্তু পেটে পেট মেলা এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের ট্রেডিশন এটা যেমন ভুল ঠিক গালে গাল মেলানো তার মানে আপনি কি বলবো এটাকে এটাকে কি বলবেন গর্দনের সাথে গরদল মেলানো আপনি এইভাবে করেন ঝুঁকে এমামের পেছনে যদি মুক্তাদির ভুল হয় এমন ভুল যেটা হচ্ছে সন্দেহ হওয়া কম হইল না বেশি হইলো বেশি হয়ে যাওয়া আর কম হওয়া কোন কিছু ছুটে ছুটে যাওয়া যাওয়া। এই সমস্ত ক্ষেত্রে মোক্তির জন্য আলাদা সাহস নেই এই যে মুক্তাদি যেহেতু এমামের পিছনে আছে সুতরাং ভুল ভ্রান্তি সব এমাম বহন করেছে এমাম ভুল করেনি আপনার ভুল হয়নি আর এমাম যদি ভুল করে আপনি কোনো ভুল করেনি তাহলে আপনাদের সকলকে মোক্তাদেরকে সহসীতা করতে হবে আলাদা করে মোক্তাদি সহসেজ করবে না তবে যখন মাসবুক ব্যক্তি দুই রাখা পাননি পরে নামাজ পুরা করছেন আর ওই নামাজ গুলিতে কিছু তখন আপনার নামাজ তখন আপনি করবে। মুসলিম মসজিদে দান করে যাবে একদল বলছেন যে নেওয়া যেতে পারে তবে সেখানে যেন রকম আশঙ্কা না থাকে যে আজকে মসজিদে দান করবে কালকে মন্দিরের জন্য চাঁদা চেয়ে বসে থাকে তখন চোখের লজ্জায় দুর্বলিমারের মুসলিম আজকাল কার নিজের ইসলামের তো ডিসকাউন্ট দিতে বাহাদুর মুসলিমের আজকাল একবারে চাঁদা দিয়ে দিলেন হারাম গির্জার জন্য চার্চের জন্য চাঁদা দেওয়া হারাম কারণ শির কুফুরির জন্য বাতিলের জন্য সাহায্য করা হারাম সব হারাম আর আপনার জন্য যেটা দাম করছে সেটা হক সেটা হক নেকির কাজে দিচ্ছে বুঝেছেন এইরকম যদি সম্ভাবনা থাকে যে আজকে দান করে কালকে চাইবে দিতে বাধ্য আল্লাহ আলোচনা শুরু করেছি সে আয় বলেছেন তোমাদেরকে কেউ যদি তাহিয়া পেশ করে সালাম পেশ করে তার চাতে ভালো করে দাও সুতরাং সুতরাং আন্তরিকতার সাথে কেউ যদি আসসালাম বলে আপনাকে কোন অমুসলিম আলাইকুম বলতে পারেন আপনি ওরাম কথা বলতে পারেন হ্যাঁ তার জন্য তো জানার চাননি আপনি যতক্ষণ হেদায়ত না হয়েছে আল্লাহ রয়েছে বড় বরকত এই দোয়া করেছেন আপনি আর যদি নিয়তে দেখেন ব্যঙ্গ করে বা অসৎনীয়তে বদুয়ার উদ্দেশ্যে যেমন ইয়াহুদির আসামি বলতো লামটাকে উজ্জ্ব করে সাইলেন্ট করে আমাদের মুসলিমরা অনেক বলে তোমার সর্বনাশ হোক মত হোক সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ালাইকুম বলো তোমাদের ওইটাই হোক চামারের দোয়া আল্লাহ শুনবেন না ইহুদি চামার আর নবী সালাম কবুল হবে বুঝা গেছে চামের দোয়াতে গরু মারা যায় চামড়া কে নিয়ে যাবে আমাদের দেশের ওই চামড় গুলো নিয়ে যাবে চামার তো রাত দিন দোয়া করতে মুসলমানদের গরুগুলো মরতো তো ভালোই হতো চামড়াটা পেতাম তো চামড়ের দোয়াতে তো গরু মরে না তো ইহুদি হচ্ছে চামার তো ইহুদি যদি দোয়া করে অসত নিয়তে নবী সালাম ঠাট্টা মজা করছে আপনার ধর্ম নিয়ে অথবা সালাম নিয়ে ঠাট্টা মজা করছে মানে ওর ভাগ ভাগ ভঙ্গিমা বুঝতে পারছেন আপনি তাহলে আপনি তাকে ওয়ালিকুম বলেন তারপর আমাদের আর ভুল আছে সালাম সম্পর্কে অমুসলিমদের আসসালাম আলামান ইত্যাব আল হোদা মুসলিম আমাদের বক্তারা করে কি যেখানে মুসলিমদের জলসা কিন্তু কিছু অমুসলিম হয়তো সেখানে উপস্থিতি আছে তখন বলে আসসালাম আলামান এটা ভুল কারণ আসসালাম আলামান চলবে না এখানে আসসালাম আলাইকুম বলতে হবে আলহুদা বলেননি কি বলেছেন আসসালাম আলাইকুম আহমতুল বলেছেন বোখারি হাদিস এটা হচ্ছে দলীয় হ্যাঁ সালামুন আলমান ইত্তাব আলহুদা কখন বলবেন মুস আলি সাল্লাম ফেরাউনকে বলেছেন সালামুন আলম মানি ইতাল আলহুদা আপনি চিঠি লিখছেন হ্যাঁ আপনাদের কার কোন অমুসলিমের সাথে আছে যোগাযোগ আছে ইমেল যোগাযোগ যোগাযোগ তাকে আসসালাম আলিকুম লিখবেন হ্যাঁ ইয়াহুদিন আসার মুসলিমকে সালাম প্রথম দেওয়া যায় জবাব দেওয়া শরীয় জবাব দেবেন দেওয়া যায় একটা কথা দুই নম্বর কথা আর তাকে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন সেখানে আপনি আসসালাম আলাইকুম বলবেন না শুধু শুধুম তার সাথে কোনো মুসলিম ওখানে নেই তাহলে বলবেন সালামুন আলম আন ইতাব আলহদা যেমন মুসাআলি সালাম ফেরাউনকে বলেছে ওয়া সালাম আলম আন ইতাব আল হোদা বলেছেন বোঝা গেছে নবী করিম সাল্লা রোম সাম্রাজ্যের রাজা আর পারস্যের রাজা আর বিভিন্ন দেশের রাজা শাসকদেরকে যখন চিঠি লিখেছিলেন লিখেছিলেন মিন মোহাম্মদিন আব্দুল্লাহ এলা হেরাকিম সালাম যে ব্যক্তি হেদায়তের অনুসারী ইসলামের অনুসারী আল্লাপাকে দিক নির্দেশনার অনুসারী আসমানি সিলেবাসের অনুসারী তাকে সালাম তুমি যদি করো অনুসরণ হেদায়তকে তাহলে তোমাকে সালাম না হলে সালাম তোমার জন্য নয় কোরআন মানে যার বাক্য শব্দ আর অর্থ সব আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে কোরআনে করিম আপনাদের সামনে রয়েছে আর হাদিস মানে আহ তার বিষয়বস্তুগুলি আল্লাহর পক্ষ থেকে ওহি কিন্তু ভাষাগুলি রসুল্লাহ সাল্লা ইসলামে রসুল্লাহ করেছেন অথবা বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন অনুমোদন দিয়েছেন কিন্তু আল্লাহ পাকের বিনা আদেশে নয় বিনা অনুমতিতে নয় ওহি হয়েছে কিন্তু ভাষাগুলি আল্লাহ পাকা ভাষাগুলি হচ্ছে রসুল্লাহ এটা হচ্ছে হাদিস সুবাহর কতবি